কোন দিক থেকে তাদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে না একানব্বই নম্বর আয়াতে আল্লাপাকৃথিবী পরি তখন আল্লাহ পরবর্তী আয়াতে সান্ত্বনা দিচ্ছেন মুমিন তুমি ভয় করিও না তোমার একটা সুন্দর রাস্তা আছে সে রাস্তাটা কি লানুল বীরা তন তুমি যে জিনিসটাকে বেশি মহব্বত করো বেশি পছন্দ করো সেই জিনিসটাকে তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও সুহান পাওয়ার বড় একটা মাধ্যম হলো যে জিনিসকে বেশি সেই জিনিস আল্লাহ রাস্তা খরচ কর রকম কোনো মুমিন যদি তার সবচেয়ে মহব্বতের জিনিস আল্লাহ রাস্তায় খরচ না করে ল এই লোক কখনো কোনো কল্যাণ লাভ করতে পারবে না তাহলে আল্লাহর কাছ থেকে কোনো কল্যাণ লাভ করতে হলে মহব্বতের জিনিস প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আমরা মাদ্রাসায় দিতে গেলে আল্লা রাস্তায় দিতে গেলে কনসেলেটা দিই যেটা দেখা যাচ্ছে যে মেদা নাই একেবারে স্কুল কলেজ স্কুলে দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেখা গেছে যে এটা কোথাও লেখাপড়া পারে না তাই মনে করি যে এটা সর্বশেষ আল্লাহ রাস্তায় দিয়ে দিই তারপরে দেখা গেছে যে দুনিয়ার দুষ্ট এটারে কোথাও আর সামলানো যাচ্ছে না তো সর্বশেষ গন্তব্য হইল আল্লাহ রাস্তায় তারপরে দেখা যাচ্ছে যে লেখাপড়া করানোর মতো খরচ নাই টাকা পয়সা নাই ইংলিশ মিডিয়ামে পড়াইতে গেলে বালক স্কুল কলেজে পড়াইতে গেলে অনেক টাকা লাগে বাস এখানে গেলে ফিরি ফিরি পড়তে পারবে বাস। অর্থাৎ আল্লাহর রাস্তার সবচেয়ে প্রিয় জিনিসটা দেওয়া এই মানসিকতা আমাদের নাই তারপরে আপনি ওই ফকিরকে দিতে গেলে মসজিদে দিতে গেলে টাকা যেটা চিড়া ওইটা। সবচেয়ে ভালো নোটটাও দিতে আমাদের মন কিন্তু না। যে ভালো নোটটা কোনোদিন দিতে চায় না সবসময় ভালো নোটটা পকেটে রাখে যে নোটটা একটু চিড়া একটু দুর্বল একটু নরম হয়ে গেছে সেটাই আমরা আল্লা রাস্তায় দিই মসজিদে দিই বিভিন্ন জায়গায় দিই কিন্তু একজন মোমিনের বৈশিষ্ট্য থাকবে যে এজন্য আপনি আল্লাহ রাস্তায় দিবেন বানাবেন কোনটাকে সবচেয়ে মেধাবী সবচেয়ে ভালো সুস্থ সুন্দর সুশ্রী ওই ছেলেটাকে আপনি আলেম বানাবেন তাহলে ওইটা সমাজের জন্য দেশের জন্য উম্মার জন্য কিছু করতে পারবেন আর যেটা উম্মার জন্য কিছু করার পাওয়ার নাই যেটা আরেকজনের উপরে নির্ভরশীল আরেকজনের উপরে নির্ভরশীল হইলে তার মুখ দিয়ে কখনো হক কথা বের হওয়া সম্ভব না পরনির্ভরশীল হয়ে মানুষ কোনোদিন আল্লাহর দিন প্রচার করতে পারবে না কারণ সব সময় ভয় করবে যে আমি যদি সুদের কথা বলি আমার প্রথম সারের মুসল্লি দেখা গেছে সব সুৎখোর সল্লি মসজিদ কমিটির সদস্য সব ঘুসখোর এরকম অনেক মসজিদে আছে না আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ নাই আমাদের মসজিদের কথা বলতেছি না। এটা হলো বাংলাদেশের বিভিন্ন মসজিদের চিত্র দেখা গেছে যে বড় বড় মুসল্লি কিন্তু সুদখোর ঘুসখোর হারামখোর এখন ইমাম সাহেব যদি এই নির্বশীলতা থাকে যে আমি যদি সুদের বিরুদ্ধে বলি ঘুষের বিরুদ্ধে বলি হারাম উপার্জনের কথা বলি তা আমার তো চাকরি থাকবে না তাহলে নির্বশীলতা। পরনির্ভরশীল হলে কেউ কোনোদিন সহিজিদে সবসময় বলে যাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের মুসল্লিরা সুৎখোন না আমাদের কমিটির লোকেরা ঘুষ না হারাম না এজন্য তাদের কোনো আপত্তি নেই কিন্তু অনেক মসজিদে আছে আমি এরকম অনেক ইমাম সাহেবকে শুনছি যে কমিটি বলে দে যে হুজুর এইসব বিষয়ে কোনো কথা বলবেন না কমিটির পক্ষ থেকে বলে দে সুদের কথা বলবেন না ঘুষের কথা বলবেন না এই এই জিনিসের কথা বলবেন না জি হ্যাঁ এইসব বিষয় মানা করে এই বলবেন না তাহলে আমরা যে কথাটা সেটা হল মানে আপনার আমার সবচেয়ে প্রিয় জিনিস মোহব্বতের জিনিস আল্লাহ রাস্তা ব্যয় করতে হবে এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহাবাই কালাম সবাই নিজের বাড়িতে গিয়ে বসে গেলেন আল্লাহব কেমন সাহাবি আল্লাহাক আল্লাপাক একজন আল্লাপাক কিছু হাওয়ারই কিছু সাহাবি দেন এই অম্বতের জন্য আল্লাপাক এমন কিছু সাহাবি তৈরি করে দিলেন যারা এই আয়াতে কারিমা নাজিল হইল এই আয়াত শোনার সাথে সাথে বাড়িতে দোট দিচ্ছেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওই সম্পদটা সকল সাহাবি আল্লাহর রাস্তা খরচ করে দিলেন সোভান বুহারি এবং মুসলিমে একটি হাদেইস এসেছে এই আয়াতে আবু তালহা আদি আল্লাহ তিনি মদিনার আনসার সাহাবিদের গবেষণা করে বের করলেন তার সবচেয়ে প্রিয় মহব্বতের জিনিস হলো বিহা বাইরুহা নামক একটি বাগান যে বাগানে নবী সাল্লা মাঝে মাঝে যেতেন এটা মসজিদ নবীর সামনে এই বাগানে ওই কুফের মধ্যে নবিসাম পানি পান করতেন খেজুর গাছের নিচে মাঝে মাঝে এখানে বসতেন এই বাগানটার মধ্যে। কোন এসেছে এই বাগানের মধ্যে ছয় খেজুর গাছ ছিল এরকম বাগান এই বাগান এই বীরে বাই রুহা তিনি সবচেয়ে মহব্বতের তিনি মনে করলেন আমার সকল সম্পদের মধ্যে এটাই সবচেয়ে দামি সম্পদ তিনি এসে বললেন আল্লাফাকি আল্লাহক্ষণ আমি কল্যাণ লাভ করতে পারব না আমার প্রিয় জিনিস যদি আমি আল্লাহকে দিতে না চাই তা আল্লাহর প্রিয় জিনিস জান্নাত আল্লাহ আমাকে দিবে আমার প্রিয় জিনিস আমার প্রিয় জিনিস তাও তো আমার নাই এটা তো আল্লাহর দেওয়া সেটা যদি আমি আল্লাহকে দিতে না পারি তা আল্লাহর কিভাবে বলেন শোনো এটা তুমি এভাবে না দিয়ে তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও তাহলে তোমার আত্মীয়তার হক আদায় হবে সদাকাও হবে সোহান আল্লাহ এইভাবে অনেক সাহাবি এই আয়াতে কারিমান এর পরে তাদের সবচেয়ে প্রিয় সম্পদ তারা গবেষণা করে বের করলেন এইটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে মূল্যবান ওই সম্পদটাই তারা আল্লাহর খরচ করে দিয়েছে কেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কারণ আল্লাহর জান্নাতের একটা ইটের দাম তো হবে না ধরেন এই যে আবুতাল যে বাগান তিনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন ওটাকে আল্লাহ যে জান্নাত তাকে দিবেন সেই জান্নাতের একটা ইটের দাম তো হবে না সারা পৃথিবী বিক্রি করলে জান্ন একটা ইটের দাম সম্পদ তো কিছুই না ক্ষেত্রে নিজের সবচেয়ে প্রিয় জিনিস যেমন আপনার আল্লাহ রাস্তায় ধান দিবেন দানটা সবচেয়ে ভালো দানটা ছাউলটা সবচেয়ে ভালো চাউলটা তারপরে যে জিনিসটাই আল্লাহ রাস্তায় দিবেন সেই জিনিসটা সবচেয়ে ভালো জিনিসটা ওই জাকাতের শাড়ি শাড়ি লুঙ্গি আল্লাহ রাস্তায় পক্ষ থেকে কল্যাণ পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে ওমা তুন ফেকু মিন আল্লাহ হবি আলিম বলেন তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাপাক সেই ব্যাপারে অবগত আছেন মানে আল্লাহ অবগত আছেন মানে কি মানে তুমি কোন ধরনের সম্পদ ব্যয় করতেছ তোমার অন্তরে কি ইচ্ছা কি এটা টার্গেট কি সব ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন আলিম আল্লাহ ভালো করে জানেন